আইলয়ে কোন জামানা নারী পর্দায় থাকে না রুঙ্গ সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা রুগি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা আই লোয়ে কোন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা রুগি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা তুলার মতো পাতা জামা গায়ের মধ্যে মতো দেখায় গায়ের মধ্যে জড়ায়া ইচ্ছে মতো গুড়ছে তারা যুব সমাজ দেখায়া। এই সমাজের বিচারপতি ভাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালোবাসে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালোবাসে না আই লুন জামানা নারী পর্দায় থাকে না রঙের সঙ্গে জামা পরে দেখায় কত নমুনা রঙে সঙ্গে জামা পরে দেখায় কত নমুনা জামানা দেখায় কত নমুনা বোর কাপড়ে সারা গায়ে ঘুম তারাকে খুলিয়া জুয়ানে বইড়া হইছে পাগল সে চেহারা দেখিয়া বুড় কাপড়ে সারা গায়ে ঘুম তারা জুয়ন পুইয়া হইছে পাগল সেচেহারা দেখিয়া তারা আল্লাহ রাসুল যায় যে ভুলে ভাইরে আল্লাহ রাশুল যায় যে ভুলে তার পিড়িতে বজিয়া অবশেষে পিতা মাতার খেদ মতো দেয় ছাড়িয়া অবশেষে পিতা মাতার খেদমতো দেই ছাড়িয়া আই লইয়ে কোনো জামানা নারী পর্দায় থাকে না রঙ সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা রঙ সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা डिजिटाल नारीगण डिजिटल रूप धरे बींद नारी बजार कर डिजिटल डिजिटल स्वामी थुईया बींद से नारी बजार कर तारा मोबाइल फोन टाकने दिया भाईरे मोबाइल फोन टाकने दिया चालय অবশেষে প্রেম করিয়া অন্যের সাথে চলে যায়। অবশেষে প্রেম করিয়া অন্যের সাথে চলে যায় আই লই কোন জামানা নারী পর্দায় থাকে না রঙী সঙ্গিনী জামা পরে দেখায় কত নমুনা রঙী সঙ্গীনী জামা পরে দেখায় কত নমুনা